দ্বাদশ খণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ ঠনঠনে সিদ্ধেশ্বরী মন্দিরে শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ রাখালের জন্য সিদ্ধেশ্বরীকে ডাবচিনি মানিয়াছেন মনিকে বলিতেছেন তুমি ডাবচিনির দাম দিবে বৈকালে শ্রীরামকৃষ্ণ রাখাল মণি প্রভৃতির সঙ্গে ঠনঠনে সিদ্ধেশ্বরী মন্দির অভিমুখে গাড়ি করিয়া আসিতেছেন পথে শিমুলিয়া বাজার সেখানে ডাব চিনি কেনা হইল মন্দিরে আসিয়া ভক্তদের বলিতেছেন একটা ডাব কেটে চিনি দিয়ে মার কাছে দাও যখন মন্দিরে আসিয়া পৌঁছিলেন পূজারীরা বন্ধু লইয়া মা কালীর সম্মুখে তাস খেলিতেছিলেন ঠাকুর দেখিয়া ভক্তদের বলিতেছেন দেখেছ এসব স্থানে তাস খেলা এখানে ঈশ্বর চিন্তা করতে হয় এইবার শ্রীরামকৃষ্ণ যদু মল্লিকের বাটিতে আসিয়াছেন তাহার সঙ্গে অনেকগুলি বাবু বসিয়া আছেন যদু বলিতেছেন এসো এসো পরস্পর কুশল প্রশ্নের পর শ্রীরামকৃষ্ণ কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে তুমি অত ভার মশায়েব রাখো কেন যদু সহাস্যে তুমি উদ্ধার করবে বলে সকলের হাস্য শ্রীরামকৃষ্ণ মোসাহেবেরা মনে করে বাবু তাদের টাকা ঢেলে দেবে কিন্তু বাবুর কাছে আদায় করা বড় কঠিন একটা শ্রীগাল একটা বলদকে দেখে তার সঙ্গ আর ছাড়ে না সে চরে বেড়ায় ওটাও সঙ্গে সঙ্গে শ্রীগালটা মনে করেছে ওর অন্ডের কোষ ঝুলছে সেইটে কখনো না কখনও পড়ে যাবে আর আমি খাবো। বল কখনও ঘুমোয় সেও কাছে শুয়ে ঘুমোয় আর যখন উঠে চোরে বেড়ায় সেও সঙ্গে সঙ্গে থাকে কতদিন এইরূপে যায় কিন্তু কোষটা পড়ল না তখন সে নিরাশ হয়ে চলে গেল সকলের হাস্য মোসাহেবদের এইরূপ অবস্থা যদু ও তাহার ঠাকুরানি মাতাঠাকুরাণী শ্রীরামকৃষ্ণ ও ভক্তদের সেবা করাইলেন